দর্শক আসসালাম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ইমান চর্চায় নিয়োজিত রয়েছেন আমরা জীবনের রংধনু অনুষ্ঠানে আমাদের জীবনকে আল্লাহ যে বিভিন্ন রঙে সাজিয়েছেন ওই রঙগুলোকে আমরা খুঁজে বেড়াতে চাই এবং জীবনকে পরিপূর্ণ করার জন্য ওই রঙগুলোর সুন্দর ব্যবহার কি করে করা যায় সেই বিষয়টি আমরা খুঁজে বেড়াচ্ছি জীবনের রংধনু অনুষ্ঠানে আমরা আগের পর্বগুলোতে বলেছি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্দর একটি রঙ হল ভালোবাসা ভালোবাসা কী ভালোবাসা বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম ভালোবাসা সবচেয়ে বেশি নিবেদিত হবে যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি স্থায়ী তার প্রতি ভালোবাসা নিবেদিত হবে তাদের প্রতি যাদের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি তারা আমাদের মা বাবা তাদের প্রতি মর্যাদা বজায় রাখা তাদের প্রতি সেবা দেয়া বিশেষত তারা যখন বার্ধক্যের উপনীত হন তখন তাদেরকে সম্মান করা তাদেরকে সহযোগিতা করা তাদের মর্যাদা বজায় রাখা এটা আমাদের দায়িত্ব এই ভালোবাসা যদি আমরা না দিই আমাদের জীবন হয়ে যাবে অর্থহীন আমাদের জীবন হয়ে যাবে ফল আমাদের জীবনে বরকত থাকবে না ভালোবাসা থাকবে না কাজেই মা বাবার প্রতি ভালোবাসা ভালোবাসা কয়েকটি ভাগে বিভক্ত আমরা আগেও বলেছি প্রথম ভালোবাসা হচ্ছে আধ্যাত্মিক ভালোবাসা আল্লাহ তাসুলের প্রতি দ্বিতীয় ভালোবাসা হচ্ছে ফ্যামিলি বাইন্ডিংস যেমন মা বাবার প্রতি ভালোবাসা মা বাবার পরে আমাদের সন্তান সন্ততি স্ত্রীর প্রতি ভালোবাসা পরিবারের প্রতি যত্ন এবং বন্ধু বান্ধবের প্রতিও ভালোবাসা प्रथम देखते चेषा करब जो इसलमेवार कर गुरुतारोप कर आल्ला सृष्टि कर एक पद्धति दान कर इमने हजम आलि मानुषर अंतरता हलो मानु रूह अनेक मत ये दु भाग एक भाग और एक भाग के खुजे এবং এটা হচ্ছে আল্লাহর একটি নিদর্শন আল্লাহ বলে যে আল্লাহ তোমাদের মধ্য হতেই তোমাদের সহ ধর্মিনীদেরকে সৃষ্টি করেছেন তাহলে আমাদের জীবন সঙ্গী বা জীবন একজন আরেকজনের অঙ্গ হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন এই কথাটি ইবনে হাসান বলেছেন যে এটা হচ্ছে বলের দুটি পার্ট যেটাকে দুই ভাগ করে দেয়া হয়েছে একটি একটি ভাগকে যেমন পরিপূর্ণ করে তেমনি ভাবে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে পরিপূর্ণ করে এটা আল্লাহ স্বামী এবং একজনকে থেকে আল্লাহ করেছেন এবং তারপর বলেছেন কেন সৃষ্টি করেছেন লিতেস কুনু ইলাই করে তোমরা তাদের প্রতি গিয়ে একটি শান্তি খুঁজে পেতে পারো স্বামী যখন সারা দিন কাজ করে তার স্ত্রীর কাছে ফিরে আসার জন্য বেকুল হয়ে পড়েন এবং স্ত্রীর কাছে যখন ফিরে আসেন তখন তার মমতা এবং যত্নে তিনি শান্তি ফিরে পান একইভাবে স্ত্রী যখন তার স্বামীকে ফিরে পান তখন সেখানে তিনি শান্তি খুঁজে পান তাহলে আল্লাহ এবং স্ত্রীকে যাতে একজন আরেকজনকে পেয়ে শান্তি খুঁজে পেতে পারে তৃষ্ণার্ত মানুষ যেভাবে পানি পেলে শান্তি খুঁজে পান সেভাবে স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে কাছে পেয়ে শান্তি খুঁজে পেতে পারে। আল্লাহ তালা বলেন এখানে আমার নিদর্শন আছে অন্য কোনো কিছু অন্য কোনো ব্যক্তি তোমাকে এরকম প্রশান্তি দিতে পারে না যেভাবে প্রশান্তিতে পেতে পারে তোমার স্বামীকে বেস্ট্রী আর আল্লাহর একটা নিদর্শন হলো আল্লাহ তোমাদের পারস্পরিক ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন মানুষ যখন যৌবন থাকে খুব ভালোবাসা থাকে শারীরিক আকর্ষণ থাকে আবার বার্ধক্য অবস্থায় একজন আরেকজনকে ছুটে ফেলে না বরং দয়া থাকে একজন আরেকজনকে রাহমা দয়া করে অনেক দিন দীর্ঘদিন এবং সন্তানদের প্রতি ভালোবাসা নিবেদিত হতে হবে একটি হাদিসে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মস্কুল তোমাদের সকলেই দায়িত্বশীল আর থেকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে প্রতিটি মানুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল একজন নারী তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল ওই পরিবারের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে কাজে একজন পুরুষ তার পরিবারের প্রতি কি দায়িত্ব একজন নারী তার পরিবারের প্রতি কি দায়িত্ব সন্তান সন্ততির প্রতি কি দায়িত্ব সেগুলোর ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন এবং সেই জিজ্ঞাসার জবাব আমাদেরকে কে আমাদের ময়দানে দিতে হবে সেই জন্য আমাদের ভালোবাসাটা আমাদের পরিবারের জন্য হতে হবে পরিবার কেন্দ্রিক জীবন জীবনযাপন এটা ইসলামের শিক্ষা यह ला रहबानी याताफिल इसलम ये इसलमे को सन्याबाद नहीं आगे जुगे धार्मिक मानसा धर्म पालन करार्ज आल्ला के पार्जन तर मध्य ए रकम एक कन्सेप्ट धारणा छोजे थे आल्ला के, के पा जाने दूरे जंगले चले पहाड़े चले जो जेमन बुद्ध पहाड़े चले गौतम बुद्धर मत पहाड़े चले गल्लाह के खुजते इसलम य कन्सेप्ट के स्वीकार करे পরিবার কেন্দ্রিক হতে হবে পরিবারে থেকেই আল্লাহকে খুঁজে বেড়াতে হবে এটাই আল্লাহর পরীক্ষা আল্লাহ নবীর জীবনী যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে তথ্য অনুযায়ী তিনি পঁচিশ বছর বয়সে বিবাহ করেছেন এরপরে তিনি তার মৃত্যু পর্যন্ত এই সময়ে ২৫ বছর থেকে তেষট্টি বছর বয়স পর্যন্ত এই দীর্ঘ সময়ে তিনি সবসময় পরিবারের সাথে ছিলেন পরিবার কেন্দ্রিক ছিলেন মদিনাতে যখন তিনি এসেছেন তখনও পরিবার কেন্দ্রিক ছিলেন আল্লাহ নবী তার পরিবারকে ভালোবাসতেন সন্তানদেরকে সময় দিতেন আদর করতেন অথচ আয় শারদীয় আল্লাহ তাল আনাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী পরিবারে কেমন থাকেন তখন তিনি বললেন একজন মানুষ তার পরিবারে যেভাবে থাকেন আল্লাহ নবী সেভাবে থাকতেন অর্থাৎ পরিবারে তার স্ত্রীদেরকে রান্না বান্নাতে সহযোগিতা করতেন গৃহস্থলী কাজে সহযোগিতা করতেন নিজের কাজ তিনি নিজে করতেন জুতো ছিঁড়ে গেলে সেটাকে সিলানোর চেষ্টা করতেন নিজের কাপড়ে কোনো সিলানোর দরকার হলে সেটাকে তিনি সিলাতেন এটা থেকে বুঝা যায় আল্লাহ নবী পরিবারকে সময় দিয়েছেন আবার যখন নামাজের সময় এসেছে তখন তিনি সবকিছু ভুলে গিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতেন হজরত বলেন আল্লাহ নবী যখন আজান হয়ে যেত তখন মনে হতো তার চেহারা দিকে তাকালে তিনি আমাদের কাউকে চেনেন না অর্থাৎ এখন আল্লাহকে তিনি সময় দিচ্ছেন আর কাউকেই যেন তিনি চেন না তাহলে পরিবারে থাকতে হবে এবং যখন সালার টাইম হবে নামাজের টাইম হবে তখন আমরা সব কিছুকে ছেড়ে দিয়ে বলবো আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় আমার পরিবার আমার কাজকর্ম চেয়ে বড় যেমন আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে কিছু মানুষের প্রশংসা করেছেন আছে ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহ স্মরণ থেকে বিমুখ করতে পারে যত ব্যবসা ব্যস্ত হোক না কেন আজান দেয়া হয়েছে নামাজের সময় হয়েছে সব কিছুকে ছুড়ে ফেলে তারা আল্লাহর দিকে ছুড়ে যায় আল্লাহ স্মরণ করে তেমনিভাবে যারা ধার্মিক মানুষ তারা তাদের ভালোবাসাটা পরিবারের প্রতি দেবে পরিবারের প্রতি ভালোবাসা দেয়া তাদেরকে সময় দেয়া এটু এবাদতেরই একটি অংশ ইসলামেরই একটি শিক্ষা আল্লাহ নবী তার পরিবারকে সময় দিয়েছেন তাদের সাথে ভালোবাসা করেছেন এমনকি আল্লাহনবী হজরত আয়সাদ তিনি বয়সে কম ছিলেন ছোট ছিলেন এজন্য তার বিনোদনের যে প্রয়োজনগুলো ছিল সেগুলো পূরণ করেছেন হজরত আয়সারদ আল্লাহ আল্লাহা বলেন মসজিদে নববীর উদ্যানে কিছু নিগ্রহ ব্যক্তিরা লাঠি খেলা দেখাচ্ছিল আমি ছোট হিসেবে আমার ওই লাঠি খেলা দেখতে ইচ্ছে করছিল আল্লাহ নবী বললেন আসো আয়সা আমার সাথে তোমাকে খেলা দেখাবো নবী নেন আমি তার পিছনে দাঁড়ালাম এবং খেলা দেখলাম মানুষ যাতে আমাকে দেখতে না পারে আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়েছিলাম আর আমার যেহেতু বয়স কম ছিল কত লম্বা সময় আমার দেখতে ইচ্ছে করছিল আল্লাহ নবী একটুও বিরক্ত হননি বরং তিনি দাঁড়িয়েছিলেন এবং আমাকে খেলা দেখতে সহযোগিতা করেছেন তাহলে আল্লাহনবী তার পরিবারকে সময় দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আল্লাহ নবী হজরত আয়েশার ঘটনাতে আছে যে তিনি তার সাথে দৌড় দৌড় প্রতিযোগিতা করতেন হজরত আয়েশা এবং আল্লাহ নবীর দৌড় প্রতিযোগিতা হত অর্থাৎ ভালোবাসা দেয়া স্ত্রীকে এটা হচ্ছে ইসলামের একটা অংশ পর সন্তান সন্ততিকে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাল আনহা আল্লাহনবীর মেয়ে ছিলেন আল্লাহ নবীর চারটি মেয়ে ছিলেন তার মধ্যে একজন ছিলেন হজরত ফাতেমা তুজ্জাহারিয়াল আল্লাহ আনহা আল্লাহনবী তাকে খুবই ভালোবাসা দিয়েছেন এবং তার সম্পর্কে বলেছেন সৈয়দা জান্নাতে মহিলাদের যিনি নেত্রী হবেন প্রধান হবেন তিনি হলেন হজরত ফাতেমা রদি আল্লাহআ হজরত ফাতেমা রদি আল্লাহ তালাকে তিনি আসলে তাকে চুমো দিতেন তাকে বসাতেন এবং তাকে দেখার জন্য আল্লাহ নবী যেতেন তার ঘরে তাহলে সন্তানের প্রতি নিজের কন্যাদের প্রতি দায়িত্ব পালন করা সন্তানের প্রতি দায়িত্ব পালন করার শিক্ষা ভালোবাসা দেওয়ার শিক্ষা আমরা আল্লা নবীর এই আদর্শ থেকে পাই এরপর তিনি নাতি যারা ছিল তাদের প্রতিও মমতা দিতেন তাদের সাথে খেলাধুলা করতেন তাদেরকে আদর করতেন যত্ন করতেন খেলাধুলা করতেন তাদের সাথে এই সময় একজন আসলেন ঘরে প্রবেশ করলেন তার নাম ছিল হাবিস ইবনে হাবিস ঘরে প্রবেশ করল ঘরে প্রবেশ করে দেখলো আল্লাহ নবী তার সন্তানদের সাথে দহিত্র নাতিদের সাথে খেলাধুলা করছে এটা দেখে তিনি আশ্চর্য হলেন আশ্চর্য হয়ে বললেন জি হারসুল্লাহ আপনি আপনার সন্তানদের সাথে এইভাবে খেলাধুলা করেন আমার দশটি সন্তান আছে কখনো আমি তাদেরকে চুমো দিই নি আমি ঘরে প্রবেশ করলে যারা শুয়ে আছে তারা বসে যেত যারা বসে আছে তার দাঁড়িয়ে যেত অর্থাৎ ভীত সন্ত্রস্ত হয়ে যেত আল্লাহ নবী তার এই কথা শুনে অত্যন্ত খুব হলেন আর বললেন যে তার পরিবারের প্রতি দয়া মমতা করে না তার প্রতিও আল্লাহ দয়া করেন আল্লাহর ভালোবাসা পেতে হলে পরিবারের প্রতি পরিপূর্ণ দয়া এবং ভালোবাসা আমাদেরকে দিতে হবে কাজেই আমাদের ভালোবাসাটা আল্লাহ এবং তার রাসুলের পরে মা বাবার প্রতি নিবে হবে মা বাবার পরে আমাদের স্ত্রী এবং সন্তান সন্ততির প্রতি নিবেদিত হবে এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নেব বিরতির পরে ইনশাল্লাহ আবারও আমরা আলোচনায় ফিরে আসব আশা করছি বিরতির সময় আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা রাজাক। প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছি জানু কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন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 আমি সংগ্রাম করছি করতে আর সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় বিমান সত্যবাদিতা উত্তম চরিত্র सम्रीति भाई ममिन के मुसलिमचय देखा प्रोग्राम चल्लिस हादिस ग्रंथे धारावाहिक दर्शम রন্ধন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা আলোচনা করছিলাম যে আমাদের ভালোবাসা আমাদের পরিবারের প্রতি হতে হবে আমাদের সন্তান সন্ততি আমাদের স্ত্রীর প্রতি যে দায়িত্ব সে দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে একইভাবে আমাদের ভালোবাসাটুকু আমাদের ভাই বোন আমাদের চাচা ফুফু আমাদের মামা আমাদের খালা আত্মীয় স্বজন বিশেষত যারা রক্তের সম্পর্কে আত্মীয় সজন তাদের প্রতি দিতে হবে এবং এর পরে শ্বশুর পক্ষের মাধ্যমে বৈবাহিক সম্পর্কে যারা আত্মীয় তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা দিতে হবে আত্মীয়ের আত্মীয়তা বজায় রাখা এবং তাদের প্রতি ভালোবাসা দেয়া এটা জীবনের রং একটা গুরুত্বপূর্ণ রং এই রং যেটা ভালোবাসার রং সেটা বিক্ষিপ্ত হয়ে প্রতিবিম্বিত হয় রবকে ভয় করো যিনি তোমাদেরকে একজন নর এবং নারী থেকে সৃষ্টি করেছেন আত্মীয়তার ব্যাপারে আল্লাহকে ভয় আত্মীয়। আত্মীয়ের আত্মীয়ের প্রতি প্রতি আত্মীয়তা দেয়া দেয়া এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আল্লাহ তালা আল্লাহকে ভয় করার জন্য বলেছেন আত্মীয়তার ব্যাপারে আমরা কতটুকু আত্মীয় আত্মীয়তা বজায় রাখছি সেই ব্যাপারে আল্লাহতালা এই আয়াতকে এইভাবে উপসংহার টানছেন निश्चय आल्ला तुम्हारे बेपारे अत्य सचेतन आल्ला तुम्हारा के पर्वेक्षण करते दूर जेमन कैमरारेक्षण करते आल्लाबुल आलमीन सबा के पर्यवेक्षण कर आत्मीयता बजाय रखी आल्लाक्षण कर आल्ला तला के सतर्क कर आल्ला बेपारे तुम्हें सतर्क होता है আত্মীয়তার ব্যাপারে আমাদের সমাজগুলোতে অত্যন্ত অবহেলা হচ্ছে ভালোবাসা দেওয়ার অনেক জায়গা আছে বন্ধু বান্ধবের জন্য অনেক খরচ আমরা করতে পারি কিন্তু আত্মীয় স্বজনের জন্য খরচ করতে পারি না অনেক বিনোদন আমরা করতে পারি খরচ করতে পারি অনেক লাগজারি আমাদের জীবনকে আমরা আনতে পারি আমাদের জীবনে কিন্তু আত্মীয়ের জন্য খরচ করার ব্যাপারে আমরা বড় কৃপণ থাকি অনেক আত্মীয়ের সাথে বছরের পর বছর কোনো যোগাযোগ নেই এমনকি কালে যে আত্মীয়তা বজায় রাখার জন্য অনেক সুযোগ মোবাইল টেলিফোন স্কাইপি এবং বিভিন্ন অনলাইন চেটিং সোশ্যাল নেটওয়ার্ক ইত্যাদি থাকার পরেও অনেক আত্মীয় সাথে আমাদের বছরের পর বছর কোনো দেখা সাক্ষাৎ নেই কথাবার্তাও নেই এটা কাম্য নয় আত্মীয় আত্মীয়তা বজায় রাখা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ আমরা বুখারির হাদিস থেকে দেখি মুসলিমের হাদিস থেকে দেখি আল্লাহ নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন তারা জান্নাতে প্রবেশ করতেই পারবে না তাহলে আপনি অনেক কাজ করছেন দান সৎকা হজ ওমরা অনেক কিছু করছেন বছরে বছরে ওমরা পালন করছেন অনেক দান করছেন অনেক ভালো কাজ করছেন কিন্তু আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে যেমন আপনার ভাইয়ের সাথে সম্পর্ক নেই কথাবার্তা বন্ধ কোন বোনের সাথে আপনার সম্পর্ক বন্ধ ফুফুর সাথে সম্পর্ক বন্ধ মামার সাথে সম্পর্ক বন্ধ এই জাতীয় যদি হয় আল্লাহ নবী সতর্ক করে বলেছেন জান্নাতে প্রবেশের পথ আপনার জন্য বন্ধ জান্নাতে প্রবেশ করা যাবে এটাকে আমরা অনেক সময় খুব অবহেলার সাথে নিই কিন্তু আল্লাহ নবী আরো সতর্ক করে বলেছেন যে আরাফার ময়দান সবচেয়ে সুন্দর জায়গা যেখানে আল্লাহ দোয়া কবুল করেন সেই যারা জায়গায়তাকে নষ্ট করেছে তাদের দোয়া কিন্তু কবুল হবে না যেসব রাতগুলো তিনি আল্লা দোয়া কবুল করেন যেমন সেই রাতগুলোতেও যখন একজন মানুষ দোয়া করে কিন্তু তার আত্মীয়তা বিনষ্ট আত্মীয়তা রুদ্ধ আত্মীয়তার সুতো কেটে দিয়েছে সেই ব্যক্তির দোয়াকে আল্লাহ কবুল করবেন আল্লাহ তালা কাছে আত্মীয়তা কথা বলার সুযোগ পাবে আত্মীয়তা যেটাকে আরবিতে রেহেম বলা হয় সেটা কথা বলার সুযোগ পাবে আল্লাহ রব আলীকে তার আড়সকে আঁকড়ে ধরে বলবেন যে আজকে আজকে আমার একটি আপিল আছে ফরিয়াদ আছে আল্লাহ বলবেন কি ফরিয়াদ তখন আত্মীয়তা বলবে হে আল্লাহ আপনার নাম হলো রাহমান আর আত্মীয়তাকে আরবিতে বলা হয় রেহেম আর হাম যে আপনার পবিত্র নাম থেকেই আপনি আমাকে গ্রহণ করেছেন আমার নাম দিয়েছেন কাজেই সেই নামে দোহাই দিয়ে আমি আজকে আপনার কাছে আপিল করছি আবেদন করছি দুনিয়াতে যারা আত্মীয়তা বজায় রেখেছে হে আল্লাহ আপনিও তাদের সাথে আত্মীয়তা আজকে বজায় রাখুন আর যারা দুনিয়াতে আত্মীয়তা বজায় রাখেনি তাদের সাথে আপনি আত্মীয়তাকে বিচ্ছিন্ন করে দিন কঠিন মুহূর্তে কে ময়দানে তাদের সাথে আপনি সম্পর্ককে বিচ্ছেদ করে দিন এটা আমার আপিল আল্লাহ রবুল্লা আলমিন বলবেন হ্যাঁ আমার রহমান নাম থেকেই যেহেতু তোমাকে আমি নাম দিয়েছি কাজেই তুমি যে আপিল করবে সেটাকে আমি অগ্রাহ্য করতে পারি না তোমার এই আবেদন গ্রহণ হলো অর্থাৎ যারা দুনিয়াতে আত্মীয়তাকে ঠুনকো কারণে ছোট ছোট কারণে ধ্বংস করেছেন আজকে আল্লাহর সরাসরি কথা হলো আজকে আল্লাহর সাথে আপনার আর কোনো আত্মীয়তা নেই এই জন্য আমাদের সময়কে সবাইকে সতর্কতে হবে আমরা অনেক মানুষকে সমাজে দেখি যে সামান্য কারণে তার আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করেন একই সমাজে ভাই ভাই থাকেন কিন্তু ভাই ভাইকে কখনো দেখেন না ভাই ভাইয়ের সাথে কথা বলেন না বোন বোনের সাথে কথা বলেন না ভাই বোনের সাথে কথা বলেন না বিভিন্ন সম্পদ নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে দুনিয়ার সামান্য একটু জায়গা জমি নিয়ে তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয় কিন্তু একটু চিন্তা করেন না যে এই সম্পর্ক বিচ্ছিন্নের মাধ্যমে তো আমি জান্নাত থেকে আমার সম্পর্ককে বিচ্ছিন্ন করলাম রাহমানের সাথে সম্পর্ককে আমি বিচ্ছিন্ন করলাম এই জন্য আত্মীয়তা বজায় রাখা আত্মীয়দের প্রতি ভালোবাসা দেওয়া জীবনের গুরুত্বপূর্ণ একটি রং ধনু রং যে ভালোবাসা সেটা পরিপূর্ণতা হবে না যতক্ষণ পর্যন্ত আমি আত্মীয়ের ব্যাপারে কেয়ার না নিই যত্ন না অনেকে আমরা প্রশ্ন করি যে আমি তো সম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু আমার ভাই কিংবা বোন সে তো সম্পর্ক বজায় রাখতে চায় আমার কোনো দোষ নেই তারই দোষ তার কারণে সম্পর্ক নষ্ট হয়েছে এরকম কথাগুলিই আমরা বেশি উচ্চারণ করি কিন্তু মনে রাখতে হবে দুইজনেই ভালো মানুষ হলে কখনও ঝগড়া হয় একজনও ভালো মানুষ হলেও দুইজনের মধ্যে কখনো ঝগড়া হয় একজন খারাপ একজন ভালো এরকম হলেও ফর্মুলা হলো যে ভালো মানুষ সে তো শুধু উৎসর্গ করবে স্যাক্রিফাইস করবে কোনো কষ্ট পেলেও সে তার জবাব দেবে না তখন আরেকজন ব্যক্তি কতই চট মারবে কারণ আপনি এক হাতে যতই তালি বাজানোর চেষ্টা করেন আরেক হাত যদি এগিয়ে না আসে তালি বাঁচবে না কাজে একজনের যতই কষ্ট দেখ না কেন আরেকজন যদি এগিয়ে না আসে তাহলে সেটা আর বেশি অগ্রসর হবে না এই একজন ভালো মানুষ যদি হয় আরেকজন খারাপ হলেও তালি বাঁচবেন সম্পর্ক নষ্ট হবে না কাজে দুইজনের মধ্যে যদি সম্পর্ক নষ্ট হয় বুঝতেই হবে দোকান খারাপ আপনি নিজেকে ভালো দাবি করতে পারেন না একজন সাবি এসে বললো রসোল আল্লাহ আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখতে চাই তার সাথে যাই কথা বলতে চাই কিন্তু সে দরজা খুলে না কথা বলে না আল্লাহ নবী বলেন এটাই যদি হয় তুমি যা বলেছ সেটাই যদি সত্য হয় একজন ফেরেস্তা আল্লাহ তালা তোমার সাথে নিয়োগ করেন যেই ফেরেস্তা তোমার পক্ষে থাকে তোমার জন দোয়া করতে থাকে तुम्हेंारेषा करसर घरे जा दरजा खुल रिसी तुम्हारे चेष्टार कारण फिर तुम्हारे दवा करते एक कथ आल्लाबी एटे रखा दरकार अने के मन करी भाई बोन आत्मय स्वन जो भलो व्यवहार करवहार कर तारा जी भलो व्यवहार ना कर पड़े गेरक कथाटी उच्चारण बसि क्योंकि आल्ला नबी बोलें আত্মীয়তা রক্ষা করার যে নির্দেশ আল্লাহ কোরআন এবং আদিসে দিয়েছেন এই আত্মীয়তা রক্ষা করাটা তখনই হবে যখন কেউ খারাপ ব্যবহার করার পরে আমি তার সাথে ভালো ব্যবহার করি এটাকেই বলা হয় আত্মীয়তা রক্ষা একজন ভালো আচরণ করলে আমিও যদি ভালো আচরণ করি সেটা তো বিনাময়ে বিনময়ে সমানে কিন্তু একজন খারাপ ব্যবহার করার পরে তারপরেও যদি আমি ভালো ব্যবহার করি তাহলে এটাই হচ্ছে পক্ষে আত্মীয়তা বজায় রাখা এই জন্য যারা ইমানদার বিশ্বাসী তারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে ভয় করার কারণে তারা তাদের অন্তরের ভালোবাসাকে নিয়ে কার্পন্ন করে না আত্মীয়ের প্রতি আত্মীয়তা বজায় রাখতে কোনো কার্পন্ন করে না কোনো আত্মীয় যখন বেড়াতে আসে তার প্রতি মেহমানদারিতে কার্পন্ন করে না আত্মীয় কোনো ব্যক্তি তার কোনো সহযোগিতা দরকার হলে সহযোগিতার হাত বাড়াতে কার্পণ্য করে না সে ব্যক্তি উদার হয় বিশ্বাসী মানুষ সব সময় উদার আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহ যেমন উদার তারাও উদার আল্লা যেমন মহান তারও মহান হওয়ার চেষ্টা করে কাজেই আমি যদি আল্লাহর প্রকৃত বান্ধা হতে চাই আমি যদি প্রকৃত ধার্মিক হতে চাই আমাকে উদার হতে হবে আমাকে মহান হতে হবে আমার মনের খুলে দিতে হবে ভালোবাসা দিয়ে আর সেই জানালা যদি সংকীর্ণ করে ফেলি বন্ধ করে ফেলি মনের ঘরকে যদি আমি ছোট্ট করে সংকীর্ণ করি তাহলে আমি প্রকৃত পক্ষে বিশ্বাসী হতে পারবো না এই জন্য প্রকৃত বিশ্বাসী হতে হলে আমাকে উদার হতে হবে भलबासा दी है आत्मय स्वजर प्रति भलते तरह के मेहमानदारी करते तरफ प्रयोजनगुलो को पूरण करते हैं एमक आत्मीय स्वजन जो दरिद्र है तरफ आर्थिक प्रयोजन जो था मौलिक प्रयोजनगुलर पर तक सहयोगिता कर मत आर्थिक अवस्था जो थे तक तक आर्थिक भाव में सहयोगिता बाध्यतूलक शुद्ध सुंदर व्यवहार न হাতকে বাড়ানো বাধ্যতামূলক তখন হবে যদি তাদের মধ্যে কেউ কঠিন প্রয়োজনে পড়ে গেছে তার আর্থিক দুরবস্থায় আছে আর এতটুকু সামর্থ্য আমার আছে যে আমি তাদেরকে সমর্থ সাহায্য করতে পারি এই দুটি শর্ত যখন পাওয়া যাবে তখন আর্থিক সহযোগিতার হাত তাদের প্রতি বাড়িয়ে দেওয়াটা এটা আমার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে এজন্য আমরা উদাহরণ হওয়ার চেষ্টা করব। আমরা আত্মীয়তাকে খাওয়ানোর চেষ্টা করব। আর এই খাওয়াবো না যে তারা আমার প্রশংসা করবে এই জন্য খাওয়াবো না এই তাদেরকে সহযোগিতা করব না এই জন্য আত্মীয়তা বজায় রাখবো না যে সমাজের মানুষ আমাকে ভালো বলবে বরং যারা ভালো মানুষ তাদের কথা হলো এটাই আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সাহায্য করছি সহযোগিতা করছি তোমাদের সাথে আত্মীয়তা বজায় রাখছে একমাত্র আল্লাহর এই জন্য তোমরা জাজা কাল্লা বলো এটাও আমি চাই না তোমরা শুক্রিয়া বলো থ্যাংক ইউ বলো এটাও আমি যাই এটাই হচ্ছে বিশ্বাসী মানুষের বিশ্বাস এবং এটাই হচ্ছে বিশ্বাসী মানুষের উদারতা এবং ভালোবাসা আল্লাহ আমাদেরকে আত্মীয় আত্মীয়তা বজায় রাখা পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়া এই বিষয়টা খেয়াল রাখার জন্য তাও ফিক দান করেন ভালোবাসা নিয়ে পরবর্তী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে এই আশা রেখে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি